আল্লাহর ঘর রক্ষা করতে জীবন দিতে হলো তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো আল্লাহর ঘর রক্ষা করতে জীবন দিতে হলো তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো রক্ত দিয়ে ক্ষমতা এনে এই কি ভাগ্যে ছিল রক্ত দিয়ে ক্ষমতা এনে এই কি ভাগ্যে ছিল তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো তাহলে তোমরা যেখানে ধর্ম নাইনির আপাদ মসজিদ চুরমার যেখানে সত্য অসহায় কেবল চলছে অবিচার যেখানে ধর্ম নাইনির আপাদ মসজিদ চুরমার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 তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো শোনা যায় যারা জাতির প্রতিনিধি তারা করে অপরাধ যেই দেশটার সংসদ থেকে মোদের পারমিট এলো যেই দেশটার সংসদ থেকে মোদের পারমিট এলো তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো যেই দেশেতে খুন খারাবি যেন পান্তা ভাত ধর্ষণ ছাড়া পার কোনো দিন বারাত যেই দেশেতে খুন খারাবি যেন পান্তা ভাত ধর্ষণ ছাড়া পার হয় না কোনো দিন বারাত গণতন্ত্র মোদের ভাগ্যে এই তো এনে দিল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 रक्त दिए क्षमत भाग्येसलम आमरा बोल इोमरा बोलो आल्लर घर रक्षा करते जीवन दीते हलोले देशे इसलम आमरा बोलो देशे इसलाम आमरा बो